বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত এ আলোচনার পর্বগুলো শ্রবণ করার জন্য অপেক্ষমান তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইসলামী আকিদা বা বিশুদ্ধ আকিদা ইসলামী ধারণা বিশ্বাস কি হতে হবে একজন মোমেনের এ পর্যায়ে পর্বভিত্তিক আলোচনায় প্রবৃত্ত ছিলাম আমরা এখানে বেশ কয়েকটি উপস্থাপনা আপনাদের সামনে ইতিমধ্যে সমাপ্ত করেছি আজকেও তারই ধারাবাহিকতায় আরও একটি উপস্থাপনা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি जेखने देख एक भ्रांत मतबाद आज के सारा विश्व चालू रही है वाहिदत अजूद बा सबकिथाथित ईश्वर जन्न धर्म लोक मन थे और मुस्लिम पिरफक दरबेश मन कर सबकिुरे आल्लाउद्लामे य्रांत धारणा मानुष्ठे कत बड़ो विध्वंसी आखिर नष्ट करार जन् কত বড় সক্রিয় আসুন তা আমরা আমাদের আজকের প্রাগ্য আলোচক মন্ডলীর কাছ থেকে জানার চেষ্টা করি এবং যারা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমরা প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন শেখ মুজফর বিন মহসেন আসসালাম আলাইকুমতুল্লাহি এবং এসেছেন শেখ আকরাম উজ্জামান বিন আবদুলসালাম এবং আরো এসেছেন যাচ্ছি প্রথমেই যে ওয়াহদাতুল বলতে আমরা কি বুঝি বা কেন এটা হলো আলহামদুলিল্লাহ ওয়াহদাতুল মূল অর্থ বা যেটা সেটা হলো সবকিছুতেই আল্লাহ সর্বস্থানে ধ্যান করা মনে করা এই আকিদাটা চালু হয়েছে বহু আগে মূলত এই আকিদাটা সৃষ্টি হয় চারটি সভ্যতার আলোকে তৈরি হয় চারটি দর্শন একটা গ্রিক দর্শন পারসিক খ্রিস্টান এবং হিন্দু দর্শন দুঃখজনক ব্যাপার মুসলিম হয়ে কিছু বিদ্যান এই মতবার গ্রহণ করে যারা এবাদতের জন্য আলাদা হয়ে বন জঙ্গলে অবস্থান করে এবং নিজের দেহে আল্লাহকে ধ্যান করে মূল উদ্যোক্তা আমরা বলতে পারি বাইজুদ্স্তামে নিজে এই মর্মে একটি বক্তব্য দিয়েছেন যে তলাপতুল্লাহা এখন দেখছি তিনি আমি সর্বশেষ আল্লাহ স্বয়ং আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বল আকিদার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা স্বয়ং আল্লাহ তুবরকতালার জাত সংশ্লিষ্ট একটা বিষয় যারা আল্লাহ তু বরকতালার অবস্থান বিষয়ে সঠিক আকিদা পাই নাই সঠিক ধর্মবিশ্বাসটা কি হবে যারা এটাই পাই নাই বা এই বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে নাই সঠিক জ্ঞানটা পাই নাই তাদের দ্বারাই কিন্তু এই ধরনের আকিদা মানে প্রচলন ঘটেছে আসলে কোরআনে তো সব এলিম আছে। কোরআন এবং সুনার মধ্যে সব ধরনের এলিম আছে। এবং সঠিক এলিম সঠিক কিন্তু যদি আমরা এই সঠিক এলিমটা অর্জন না করতে যাই তখনই বিভিন্ন দর্শনে আমরা কিন্তু সন্তুষ্ট হয়ে যাব যে কোনো দর্শন আমাদের কাছে যখন আকল বিবেক দিয়ে আমরা চিন্তা করতে যাব অথবা বোঝানো হবে তখনই পছন্দ হয়ে যাবে কিন্তু আসলে কোরআনে যে স্পষ্টভাবে আল্লাহ তুবরকতালার অবস্থান সম্পর্কে বলা আছে এটা যদি আগে আমরা গ্রহণ করতাম এই যে বিভিন্ন দর্শনের পূর্বে তাহলে কখনো এইসব দর্শন দ্বারা আমরা প্রভাবিত হইতাম না আল্লাহ তুবরকতলা তার অবস্থান সম্পর্কে ক্লিয়ার কাট বলে দিয়েছেন বিভিন্ন আয়াতে আর রহমান আলাল আর শিস্তা রহমান আরশের উপরে সমুন্নত এটা হলো সবচেয়ে স্পষ্ট কথা আল্লাহর অবস্থানের ব্যাপারে এরপর স্পষ্ট দলিল থেকে অস্পষ্ট দলিলে গেলেও কিন্তু আমরা থাকা সত্য হয়ে যাব। মধ্যে একটা হলো অহো আমা আকুমাই নামা কুন্তুম তিনি তোমাদের সাথেই আছেন যেখানেই থাকো না কেন এই আয়াতের বাহ্যিক অর্থ নিয়ে তারা কিন্তু ওই সর্বেশ্বর বাদকে সঠিক মনে করে থাকে কিন্তু এদিকে স্পষ্ট যে দলিল আল্লাহর অবস্থান সম্পর্কে এইটা যদি আমরা উপলব্ধি করতাম তাহলে এই অস্পষ্টতে আমরা যাইতাম না অথবা বিধান হলো নিয়ম হলো যে অস্পষ্ট দলিলকে স্পষ্ট দিয়ে সমাধান করতে হবে যেখানে আল্লাহ স্পষ্ট বলছেন তাহলে আপনি বলতে চাচ্ছেন যে স্পষ্ট দলিল থাকার পরে অস্পষ্ট দলিল দিয়ে স্পষ্টের ব্যাখ্যা নেওয়ার কোন প্রয়োজন নাই বক্তব্য দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আসলে বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ চিরদিনই এই বিষয়টি নিয়ে দুই শ্রেণীর আলেম দেখা গেছে যার কারণেই এক শ্রেণীর মানুষ যারা মধ্যে আছে যারা আসলে হক মেনে চলতে চাই তারা মানে একটা সঠিক পথ পাচ্ছে না যেমন আমরা একটা গুরুত্বপূর্ণ তাপসির উর্দু ভাষায় মারিফুল কোরআন তাফেমুল কোরআন তাকে বাংলা করা হয়েছে সেখানে লিখোক ও আয়াতটি পেশ করে তুআ ফাস অজহুল্লা তোমরা তোমাদের মুখ যেখানে করবে সেখানে আল্লাহ আল্লাহতালা রয়েছেন তিনি এই আয়াতটি পেশ করে বলতে চেয়েছেন যে আল্লাহ আল্লাহতলা সর্বত্র বিরাজমান সব জায়গাতেই আছে যেটাকে আমরা আরবি শব্দ অহাদতুল ওজুদ বলে জেনে থাকি যাকে আমরা মনে করছি ইতিহাসের পাতার মাধ্যম দিয়ে যে চার শ্রেণীর মানুষ হচ্ছে এর উদ্যোক্তা বা হিন্দু বা আরব যারা আমদানি করেছে অনেক সময় আমরা দেখছি যে এমনও বড় আলেম দুনিয়াতে আছে যাদেরকে আমরা বড় বলছি তারা হয়তোবা ওই ধর্ম সম্পর্কে তাদের অবগতি নেই কিন্তু তারাও বলতে চাচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা দলিল দিচ্ছে লিন্নাল্লাহ মানা যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম আবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালাকে বললেন আপনি চিন্তা করবেন না আল্লাহ আমাদের সাঁতে আছেন আসলে এইসব আয়াতগুলির সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ অনুবাদ तर कचा आते क्योंकि एकाधिक आया हाद आप्तम आकाश अवस्थान करके मानसर प्रति दया रहमत बोखारी मुस्लिम हादिस आबुहर रसुल्ला যখনই রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় তখনই আল্লাহ আল্লাহতালা সপ্ত আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তাহলে যদি সব জায়গাতেই তিনি অবস্থান করেন তো প্রথম আকাশে নেমে আসার অর্থ কি হয় আর এটা তো বোখারি মুসলিমের হাদিস এটা মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লাম নিজে বলছেন এই কথাটার আর কি অর্থ হতে পারে স্পষ্ট অর্থ তো এটাই যে তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ তার নিজ স্থান থেকে প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে প্রথম আকাশে নেমে আসেন এটা তো স্পষ্ট বোখারি মুসলিমের হাদিস এরকম একাধিক রয়েছে যা প্রমাণ করে যে আল্লাহ মুজাফর এখানে একটা বিষয় বলা উচিত যে এই ধারণা তৈরি হয় মূলত তৃতীয় শতাব্দী হিজড়িতে আচ্ছা দুইশো হিজরিতে বাইজিত বাইজ মারা যান এরপরে তারই এক সাগরেদ মানসুর হাল্লাজ তিনি মারা যান তিনশো নয় বাইজিত বাইজিৎ বোস্তম আরেকটা কথা আছে যখন তাকে বাহির থেকেও জিজ্ঞেস করতেন মূলত তারা নামে পরিচিত হয়েছেন এটা জিজ্ঞেস করা হতো বাড়িতে আছে কিনা তখন তিনি ডাইরেক্ট বলতেন লাইসা ফিলবাইতেুল্লাহ বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নেই তিনি তার একটা আরও শক্ত কথা আছে সুবাহানি সুবাহানি মা আহ মা সাহানি আল্লা সাথে সেবা যোগ দিচ্ছে আর একটা বিষয় হল মানসুর হাল্লাস বলছেন নাহন হানে আল্লাহ আর আমরা দুইটা রুহ আহ হাল্লা এখন আমরা এক দেহের মধ্যে সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি চাচ্ছি বিরতির পর আবারও আমাদের ধারাবাহিকতা উপস্থাপিত হবে ইনশাল ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল দুনিয়া বিভ্রান্তিতে ছিল তখন আল্লাহর অন্তিম কিতাব নাজিল হচ্ছিল এক পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে धानोटी कोटी, -कोटी लोकर जीवन दृष्टि परिवर्तन कर दिल देख कुरान आलो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 এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলার দেখুন শুক্রবার থেকে বুধবার রাত ন निश्चय दासबान पीला রাহমাত্রোতা সর্বেশ্বর বাদ যা ইসলামী আকিদার সম্পূর্ণ পরিপন্থী বিভ্রান্তকারী একটি বিষয় সেটা নিয়ে আলোচনা করছিলাম আসুন আমরা সে ধারাবাহিকতায় ফিরে যাই যে শেখ মুজফর যে কথা বলছিলেন আপনি এটা একটা মারাত্মক ব্যাপার মানুষের হাল্লা ধ্যান করতে করতে করতে আনাল হক আনাল হক বলার কারণে মূলত তাকে মৃত্যুদণ্ডে তাকে মৃত্যুদণ্ড দ্বিতীয় বিষয় হলো যে একদিকে যখন আল্লাহ তার মধ্যে বিলীন হয়ে যায় ব্যক্তির মধ্যে তখন তার কোন এবাদত লাগে না তাদের এমনটা কেউ বলেছেন যে এদা আরু আল্লাহর যাবতীয় শরীর তখন একেবারে তার উপর থেকে রহিত হয়ে যাবে শরীয় তোর কোন কাজকর্ম লাগে না এই জন্য বৈরাগী হয়ে বসে থাকে বাহিরে এমন কি এমনটা বলেছে কেউ কে এমনটাও বলতে চেয়েছেন মরমি কথাটা উল্লেখ করতে চায় মরমী বাদ এই কথাটাও ঠিক না মূলত যারা বিশ্বাস করে যে মরমি সাধক বাদ এটা মূলত আর বিষয় এখানে খুব জডিতো আর কি যারা এই আঁকিতে বিশ্বাসী বা নিঃসন্দেহে আকিদা একতুত এটা হলো কুফুরি আঁকিদা আপনাকে এটা বিষয় ওই যে মানুষ অথবা মখলুকের ভিতরে আল্লাহ তো বরকতলার মিশে একাকার হয়ে যাওয়ার এর ফলে কিন্তু যারা এই আকিদা এই দর্শনে বিশ্বাসী হয়ে যায় তাদের আর কোনো আবাদত নাই তাদের কোনো আর পাপ নাই তাহলে দেখা যায় যে কোরআন তো এবাদতেরই কথা শুধু বলেছে আর অনেক ধরনের অন্যায় পাপ নিষেধাজ্ঞা এগুলোও কোরআনে পাওয়া যায় এটা তো আল্লা তরকতলার কালাম বাণী সেটা কিভাবে একটা মানুষের অথবা বিধর্মীদের থেকে আমদানিকৃত একটা মতবাদের ভিত্তিতে পাপ কাজ যাই করুক না কেন কোনো এতে ক্ষতি নাই তার ধর্মীয় কোনো এতে ঘাটতি হবে না এই আকিদাগুলো আসলে ইসলাম ধর্ম নষ্টকারী এবং আল্লাহ এবং রসুল সম্পর্কে যে কোরআন হাদিস ভিত্তিক সেটাকে সম্পূর্ণ ভাবে ধ্বংসকারী তারা বরং এরকম নিয়মও বানিয়ে ফেলেছে আরবের কবিতা আল্লাহ আব্দ আবদুন আর সর্বস্বর কথা তো এটাই যেই আল্লাহ সেই হলো রব আব বান্দা হলো রব আর রবই তো বান্দা হায় আমি যদি জানতাম কেকার বাধ্য এই ক্ষেত্রেই দেখা যায় যে ওই যে কবিতাগুলো এসেছে কি পুতুলের কবিতা মানে আল্লাহ নাকি নাচায় তাই না আলহামদুলিল্লাহ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় অবগত হচ্ছিলাম যে মানুষের আকিদে যদি এমন হয় যে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান सब जगह थकें मानुषर जो आकीदाइरूपये मानुष आल्ला आल्ल मानूस एम मानूष काफेर एम मानुष आल्ला कबूल करबें ना एमन कथाटी एके बारे चूड़ान भूलता बोखारी मुस्लिम खदिश द्वारा प्रमाणित है जे एक लोक सफरे छो तार एक ता तार पर उठटा हठात हारिए जाए ओटर ऊपर ही খাওয়া পানি সবকিছু তারপরও ভাবলো যে আমার বাঁচার তো কোনো পথ নেই তখন একটা গাছের ছায়ার নিচে শুয়ে গেল সে থেকে বিদায় এরকম একটা করে এসেছে ফা খাজা খেতামাহা তার লাগামটা ধরে নিয়ে ও বলছে যখন ও বাক্যটি বলল হে আল্লাহ তুমি আমার দাস আর আমি তোমার আল্লাহ তোমার প্রতিপালো এরকম বাক্য যে চূড়ান্ত ভুল রসুল সাল্লাই্লাম বলেছেন এই হাদিস তার স্পষ্ট প্রমাণ এটা কখনোই হতে পারে না বা এটা একটা সজ্ঞান জ্ঞানী মানুষ ভাবতেই পারে না সৃষ্টি এবং স্রষ্টাকে তারা এক করে দেখে তাদের মতো অজ্ঞ এবং না ফরমানার কেউ হতে পারে না দ্বিতীয় বিষয় হলো স্পষ্ট জানার কথা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন মোহাম্মদ সাল্লাম যদি তার মধ্যে এটা বলতে কেমন লাগছে যদি আল্লাহ বিলিনী হয়ে যাবে মানুষ যদি আল্লাহ হয়ে যায় আল্লাহ রহম্মদ সাল্লা সাল্লামকে সালাতের বিধান দেওয়ার জন্য মেরাজের ঘটনা ঘটলেন এবং তাকে সপ্তম আসমান ভেদ করে নিয়ে গেলেন তাহলে কি দরকার ছিল যে তার সেখানে যাওয়ার সালাতের বিধান নেওয়ার আর একটা বিষয় হলো যদি কাফের হয়ে যায় এটা আমরা বলি অথচ যে রসুল সাল্লাম মেরাজে গেলেন এবং আল্লাহ নিয়ে গেলেন তাকে সপ্তম আসমের উপরে তাহলে আল্লাহ যদি সর্বত্র বিরাজমন থাকে তিনি গেলেন কি জন্য এটা বিশ্বাস করেন না কেন আজকে যে মুজাফর সাহেব যে দলিলটা বলল। এইটা বলা যেতে পারে একেবারে সবচেয়ে মামলি এবং সবচেয়ে সহজ সবচেয়ে বোধগম্য দলিল যার মাধ্যমে যদি দলিল থাকতো এবং সত্য হইত তাহলে সর্বপ্রথম তো কথা আল্লাহ করি আর একটা কথা যোগ করে সেটা হলো যারা আজকে বিজ্ঞানের উৎকর্ষের বিরুদ্ধে আমি যখন দলিল পেশ করছি রসল্লা সাল্লাম মেহরাজ তিনি গেছিলেন কথা হলো কার সাথে এই বিষয়টা বুঝি না কেন আর ওই ব্যক্তি আবার কিভাবে দাবি করে এক রাত্রে মক্কা থেকে আকসা সেখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করে চলে গেলাম এবং এই ঘটনা যারা বিশ্বাস করতে পারেনাই তারা আর এই আবারী তো আমাদের একটা এতটুকু বলতে পারে যেখানে বলা হয়েছে এবং তার কখনো নহে মা আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তো আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন আল্লাহ যদি সাথেই থাকেন তাহলে মোসা আলাহিসাল্লামকে আবার বলবেন কেন পানির উপরে আঘাত করে তাহলে রাস্তা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ভারতবর্ষে তো ইমাম রহমত বেশ অনুসারী আছে বলা যেতে পারে তারাই মেজরিটি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বেড়াই সর্বত্রে বিরাজমান মনে করেন উনি কিন্তু চারজন ইমামের মধ্যে সর্বপ্রথম কাফের ঘোষণা করেছেন এই আকিদা এই সম্পর্কে সম্প্রদায়ের এই পীর ফকির বা এই ওয়াহাতুল উজুদের অনুসারীদের অভ্যুত্থান ঘটেছে এ সমস্ত আকিদা বিধ্বংসী কর্মতৎপরতা পরিহার করে আসুন আমরা সঠিক ইসলামী আকিদায় উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের ইমান ও আমলকে সংরক্ষণ করি তাহলে এহকাল এবং পরকালীন জীবনে নিশ্চয়ই আমরা সফলতা লাভ করতে পারব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন ইলাহা ইল্লা মোহাম্মদন রসুল্লা মোহাম্মদ রসুল্লা অ্যাচল রহমিয়া কে অঞ্চল করিমো মঞ্চলা ভি فيك পিনক يا सठी पर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 জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউট রোড বার্মিংহাম নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক টাকা পাঠে আমাদের ইমেল করুন পরিচর্যা ছাড়া